আলোচনা করতেন তখন এই কথাটা তিনি বলতেনা সাহবেদের হাদিস দাও আমর সাহাবেদ থেকে কোনো হাদিস নিও না কারণ কি কারণ তিনি সালাফদেরকে গালি দেি সালাবদেরকে গালি দি আবদুল্লাহ মুবারক বলছে খবরদার যারা সালাফদেরকে গালি দে তাদের থেকে এখনো এলেন না তাদের ইমান সমস্যা আছে গালি গালাস করেন সারাবদেরকে বন্ধ বলেন এই জন্য প্রখ্যাত ইবনে বেমই রাহমা উনিও ওই জমানার বড় মহাদ্দেশ যদিও তার নামে পরবর্তীতে অনেক মিথ্যা কথা সমাজে প্রচলিত হয়েছে দেখবেন যে অনেক স্বপ্নের নামা খাবনামাড়ি রহমা উল্লার নামে বাজারে বিক্রি করে রাস্তাঘাটে পাওয়া যায় সেখানে ইবনি সিরিন নাম ইবনি সিরিনের নামে আপনার স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা অনেকে বানায় ইবনি সিরিন রেহমা নাম দিয়ে দিয়েছেন ইবনে সিরিন রহমা উল্লাহ সবসময় বলতেন انها تلقى الدين فانظروا انما تاخذون اي العلم হলো একটা গুরুত্বপূর্ণ دین দ্বীনের মূল বিষয় হলো এলেম এলেম আর دین এক সূত্রে গাঁথা এলেম নাই دین নাই دین আছে এলেম আছে কারণ ইসলামের দ্বীনের প্রত্যেকটি বিষয় আলেমের সাথে সম্পর্কিত ঈমান আনতে হইলে আলেমের লাগে তো ইবনে সিরিন রাহমাতুল্লাহ বারবার বলতেন انها تلقى الدين এই দিন হলো হলো যে আলেম যে ব্যক্তি সালাবদেরকে গালিগালাজ করে এদের থেকে কোন আলম নেওয়া এদের থেকে এলেন নিতে তারা বারবার সালাব নিষেধ করতেন কারণ এরা সালাবদের অনুসরণ এরা নিজে নিজে দিন বোঝার চেষ্টা করে সালাবদেরকে অস্বীকার করে না। তাদের ব্যাপারে ইমামি রাহমহ সমস্ত মোলাম এক বলছেন যে অপরিচিত ব্যক্তিদের থেকেও যাবে না যার আকি দেয় স্পষ্ট না মানহাজ স্পষ্ট না অনেক সময় দেখা যায় অনেকে শুধু ফজিলতের বয়ান করে না আকিদার বয়ান করে না মানহাজের ব্যায়াম করে না কারণ আকিদা মানহাজের ব্যয়ান করলে সবাই পছন্দ করে না ফজিলতের বয়ান করলে সবাই পছন্দ করে हमानदारी क्योंकि अपनी मस्जिदे बसें आकीदार बयान करें मान बयान करें मे ताप सारा कपाले किा এই জন্য আম্বিয়া আলহিম যত জায়গায় দাওয়াত নিয়ে যেতেন আম্বিয়া আলহামুলকে মারি রক্তাক্ত করে ফেলা হতো আমরা এখন দাওয়াতে গেলে পিকনিকের মতো মসজিদে বসে আরামে আয়সে নিজেরা খাই পার্শ্ববর্তী মানুষরা এনে আমাদেরকে ভালো ভালো খাওয়ায় আমাদের এই দাওয়াতের সাথে আম্বিয়া আলিমুল সাল্লামের দাওয়াতের মিল নেয় মিল থেকলে আম্বিয়া আলহিমুল সাল্লামের কোপালে যা যুগছে আমাদের কোপালেও তাই যুক্ত আমরা আমল আকার দাওয়াত এই জন্য যাদের আকিদার স্পষ্ট না মানহাজ স্পষ্ট না ওই সমস্ত আলেমদের থেকে এলেন নেওয়া যাবে কারণ এই মধুরতার মধ্য দিয়ে দেখা যাবে অনুসরণ করতে হবে এই ব্যাপারে আমি কয়েকটা আয়াত বলে আমরা আজকের ফোটবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো আল্লাহ কোরআনে কারিনে সালাবদেরকে অনুসরণ করার ব্যাপারে অনেকগুলো আয়াতে নির্দেশনা দিয়েছেন سورة القوة رأيك شباب رأي الله سبحانه وتعالى والصادقون الأولون من المهاجرين والأنصار والذين اطبعوهم بإحسان رضي الله عنهم وردوا عنه وأعبد لهم جمع এই সাহাবা করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারা আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাবের পাওয়ার একশো আল্লাহবাক বলতেছেন আল্লাহর নবীর সাহাবিদেরকে মহাজির সারদেরকে এহসানের সাথে এত্তেবা করলে জাম্মাত পাওয়া সোহান